السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد شفيريو درشق بندو آيات كيجي بشوي نيامي اپنا داشت حمني وفستيط ہوئي تا حد چه الله دعوا اي কিভাবে ব্যবহার করবো আর কিভাবে কোন উপায়ে এই চোখকে সারাম জিনিস থেকে আমরা বিরত রাখতে পারব এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আমি পরিবেশন করব। আমরা যদি কিছু মাধ্যম আর উপায় গ্রহণ করি তাহলে এই চোখকে সংযত রাখা এবং হারাম জিনিস থেকে একে বাঁচিয়ে রাখা এর হিফাজত করা আমাদের জন্য সহজ হয়ে যায় যেমন আমরা চিন্তা করব প্রথমত যে চোখকে সংযত করতে বলেছেন আল্লাহ এটা আল্লাহর নির্দেশ अथवा आल्ला निर्देश पालन करते ही आल्लाबुल्पर्भर अवगत आल्लाबुल आलमी सहाँ आल्ला जहान भाई चोख के हिफाजत करा चोख के हराम जिनके संयत रखार बेपार्ज सहज हो जाए यह चोक के संयत रखले अपना के कथाओ भाबते चो यान এবং আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে উপস্থিত হবে তখন তাদের কান তাদের চোখ এবং তাদের চামড়া যা কিছু তারা দুনিয়াতে করেছে যে সমস্ত কাজ তারা দুনিয়া থেকে করে গেছে সেই সমস্ত কাজের কথা তারা কালকে কেমতের মাঠে আল্লাহ রবীবনের তুর যখন প্রশ্ন করবে তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে কালকে আমরা বলবো চোখকে আমরা বলবো এবং আমাদের অঙ্গ প্রথমে তোমরা অথচ আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন তখন তারা উত্তরে বলবে আনতাকান্লাহ আনতাকা কল্লা সেই সেই আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন যে আল্লাহ সমস্ত জিনিসকে कथा बार शक्ति दुनिया जिन्ही तुम्हारे प्रथम बार जन्म दिए एक ना एक तुम्हारे तारी आल्ला तुम्हारे प्रथम बार जन्म दिए आल्लर का তোমাদেরকে ফিরে যেতে হবে মনেই করোনদিন দুনিয়াতে তোমরা যা কিছু করতে সমস্ত কাজগুলোকে এদের কাছে গোপন করতে না এদেরকে লুকিয়ে রাখতেনা তার কারণ তোমরা ভাবতেই না যে তোমাদের এই কান তোমাদের এই চোখ তোমাদের এই চামড়া অঙ্গ প্রতঙ্গ তোমাদের বিরুদ্ধে যে সাক্ষী দিবে তোমরা কিন্তু না তোমাদের অনেক বিষয়ক জানেন না এটাই ছিল তোমাদের ধারণা দিম বে রবুম আর তুমালিন এই ধারণা তোমাদের প্রতিপালক সম্পর্কে যে তিনি নাকি তোমাদের অনেক বিষয় সম্পর্কে জানে এই ধারণাই তোমাদেরকে ডুবিয়েছে তাই আজকে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ এই চোখ এই কান আর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দেবে যা কিছু আমরা দুনিয়াতে করেছি আমরা ভাবতেই পারবো না যে এগুলো কি কালকে কি আমাদের মাঠে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আমরা কি মনে করতাম আমরা মনে করতাম যে হয়তো অনেক কাজ এমন আছি গোপনে করি আল্লাহ হয়তো জানেনি আল্লাহ আজকে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেছো ইয়াসিনের মধ্যেও আল্লাহ বলে দিয়েছেন আলিয়ানিমো আল্লাহ আফিনা আই দিহীন আর চুল বিমা কালকে কে আমাদের মাঠে আল্লাহ রব আলী মুখে তারা লাগিয়ে হাত আমার কাছে ওদের বিরুদ্ধে সাক্ষী দেবে বেমা কানুয় যা কিছু ওরা দুনিয়াতে করত। দুনিয়াতে যা কিছু করব সমস্ত কিছু কালকে এই হাত এই পা আমাদের বিরুদ্ধে বলে দেবে মনে করবেন না যে আল্লাহ রব আলীন কিছুই আমাদের খবর রাখেন না তিনি সব কিছু খবর রাখেন আমার আপনার হাত পা এগুলো কেমতের মাঠে আমাদের বিরুদ্ধে দিয়ে দেবে। যদি এগুলোর সদ ব্যবহার যদি আমরা না করি তবে এগুলাকে যদি আমরা সৎ পথে লাগাইতে পারি এগুলোর যদি আমরা সৎ ব্যবহার করতে পারি তাহলে কালকে কেমতের মাঠে এগুলোই আমাদের হয়ে সাক্ষী দেবে ইনশা আল্লাহ ত বিশ্ব নবী মহম্মদ রসুলাল সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন সাহাবিদের মাঝে বসেছিলেন হজতে বলছেন আল্লাহ নবী মো রসুল্লাহ সাল্লা বসেছিলাম হঠাৎ করে আল্লাহ নবী হেসে গেলেন আর বললেন আতাদু না আজহা তোমরা কি জানো আমি কেন হাসলাম বা কিসে হাসছি সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রসুল জানে যে আপনি কেন হাসলেন তোমরা সুলেকারী সাল্লাহাল্লাম বললেন আল্লাহর সাথে আমি হাসলাম বান্দা আল্লাহকে বলবে তুমি কি আমাকে আশ্রয় দাওনি মানে তুমি আমাকে আশ্রয় দিয়েছ যে তুমি আমার প্রতি কোনো জুলুম করবে না তুমি তো আমাকে আশ্রয় দিয়েছ হে আমার প্রতিপালক যে আমার প্রতি কোনো জুলুম করা হবে না তখন আল্লাহ রাবুল বলবেন কালা অবশ্যই আমি এক বিন্দু পরিমাণ কোন জুলুম করবেন না যে যতটা পাপ করেছে সে ততটা পাপের ফল ভোগ করবে ওই জন্যই তো বলা হয়েছে লাহা ও জাহান নামীরা জাহান্নামে চলে যাবে মরেও যাবে না আর বেঁচেও থাকবে না এই বান্দার কথোপকথন আল্লাহদের আল্লাহ হে আমার প্রতিপালক তুমি কে আমাকে জুলুম থেকে আশ্রয় দাওনি আল্লাহ বলবেন অবশ্যই আশ্রয় দিয়েছি আমি কোনো বান্দার প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করব না তখন সে বলবে তাহলে আমি বইতে মনে করি না যে আমার সাক্ষী আমার বিরুদ্ধে অন্য কেউ দিবে আমি আমার নিজের সাক্ষী হতে চাই তখন আল্লাহ যথেষ্ট আর কেরামন কা সম্মানিত ফেরেস তারা যে তোমার জন্য যা কিছু লেখেছে সেটাই যথেষ্ট আছে এখন তুমি তোমার নিজের সাক্ষী তুমি নিজেই দিতে পারবে তোমার শরীরের অঙ্গ দিতে পারবে সোম্মা ইউতাম আলাফি তারপরে আল্লা ন তার মুখে লাগিয়ে দেওয়া হবে আর বলবেন তার তখন তারা তার সমস্ত কুকর্ম সম্পর্কে বলে দিবে দুনিয়াতে যা কিছু সে করেছিল তার সমস্ত কুকর্ম সম্পর্কে তাকে তারা বলে দিবে যখন সব বলে দিবে তারপরে আল্লা করবেন তোমাদের জন্য দূরি তোমাদের উপরে লানত আমি তোমাদের জন্য ঝগড়া করতাম আর আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং অনুসরণ করোনা सकल समस्थान एक आपनार्थन इशिक्षण परवर्ती अनुष्ठान पीस टी बांगल्प স্বাগত জানাচ্ছি মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ সাক্ষী দেবে হেফাজত করার ব্যাপারটা অনুরূপ ভাবে নিজের চোখটাকে সুরক্ষিত রাখতে চায় তাহলে এমন জায়গা থেকে এমন স্থান থেকেও আমাদেরকে বাঁচতে চেষ্টা করতে হবে যেখানে ফিতনাই পুরে যাওয়ার আশঙ্কা থাকে মনে করিলেন আপনার প্রয়োজন নেই বাজারে যাবার বাজারে যেন না কেন সবাই আমরা জানি সব থেকে বেশি নোংরামি যে জায়গাতে হয় সেটা হচ্ছে বাজার ওই জন্য তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সব থেকে উত্তম জায়গা কোনটি তখন আল্লাহ নবী বলেছিলেন সবথেকে উত্তম জায়গা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের মসজিদগুলো এগলা হচ্ছে সব থেকে উত্তম জায়গা এখানে আল্লাহ ইবাদত করা হয়তম আল্লাহ এই বাজারে হাজার হাজার মহিলারা পর্দাহীন ভাবে মুখ খুলে এবং বিভিন্ন ডিজাইনে সেজে গুজে তারা ঘুরে বেড়াবে যাদেরকে দেখে হয়তো মনের মধ্যে কু ধারণা সৃষ্টি হতে পারে কারণ শয়তান ওস সৃষ্টি করে কুমন্ত্রণার জন্ম দেয় এই শৈতান বাজারে যখন আপনি এই ধরনের মেয়েদেরকে দেখবেন যারা উলুঙ্গ অর্ধ অবস্থায় কিবা খুব সাজসজ্জা করে ঘুরে বেড়াইতেছে যা আমরা বর্তমানে আজকে আমরা দেখতে আছি যে তারা অপরদায় এবং বাধাহীন অবস্থায় তারা ঘুরে বেড়াইতে আছে যাদেরকে দেখে যে কোনো লোকই ফিতনায় পথিত হতে পারে আজকে পুরুষরা গ্রহণ করেছে মহিলাদের পোশাক আর মহিলারা গ্রহণ করেছে পুরুষদের পোশাক তবে মনে রাখবেন যারা পুরুষের লিবাস গ্রহণ করে যে মহিলারা আর যে পুরুষরা মহিলাদের লিবাস গ্রহণ করে তাদের প্রতি বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ প্রমাণিত আল্লাহ নবী লানত করেছেন সেই পুরুষের ওপরে যে মহিলার লেবাস পরিধান করে আর সেই মহিলার উপরেও আল্লাহ ল যে পুরুষদের লেবাস ধারণ করে আজকে আমাদের এটা ফেসান হয়ে গেছে যে আজকে মুসলিম মহিলারাও এমন পোশাক পরছে যে পোশাক তাদের জন্য বৈধ না আজকে জেন্স প্যান্ট ইত্যাদি এগুলা পরছে ছোট ছোট জামা পড়ছে এমন শাড়ি ইত্যাদি ব্যবহার করছে যা দিয়ে তাদের দেহের সব কিছুই দেখা যায় চলবে না ভাইরা আমার আমরা মুসলিম আমাদের একটা উদ্দেশ্য আছে আমাদের একজন প্রভু আছে আমাদের একজন আল্লাহ আছে যার বিধান মেনে আমাদেরকে চলতে হয় আর সেই আল্লাহর বিধান হচ্ছে যে পুরুষ যে কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই একজন গণ্য হবে তো ভাই আমার কথা হচ্ছে আমরা যদি এই কথাটা ভাবি আর এই কথাটা যদি করি যে আমি বাজারে যাব না কারণ বাজারে গেলে এরকম পর্দাহীন অবস্থায় মেয়েদেরকে দেখতে হয় মেয়েদের প্রতি নজর পড়ে যাবে আর নজর পড়ে যাবার কারণে আমি যেতে পারি যদি নিজেকে বাঁচার চেষ্টা করি এইভাবে তাহলে আমাদের চোখ কে করার কাজটা সহেজ হয়ে যাবে আমাদের সমাজের অবস্থা তুলে ধরে বলেছেন বিহান আরিয়াতুন এখন দেখছি না যখন আল্লাহ নবী ছিলেন তখন তাদের অস্তিত্ব ছিল না তখন তারা দুনিয়াতে ছিল না কিন্তু আল্লাহ নবী বললেন অদূর ভবিষ্যতে এরকম দুই শ্রেণীর মানুষ আসবে যারা জাহান্নামি হবে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে তাদের হাতে থাকবে গরুর লেজের মতন চাবুক সেই চাবুক দিয়ে তারা জনগণকে প্রহার করবে অর্থাৎ তারা অত্যাচারী হবে তারা মানুষের প্রতি জুলুম করবে। আর এমন মহিলারা কাপড় থাকবে কিন্তু আরিয়াত উলুঙ্গ হবে মানে নং নাপড় এমন কাপড় পরবে যে কাপড় পরে তাদের শরীরের অঙ্গ প্রতঙ্গ শরীরের দেহের সবকিছু দেখা যাবে মমিলাত মা তারা ওপরকে নিজের থেকে আকৃষ্ট করার চেষ্টা করবে এবং নিজেরাও অপরের প্রতি আকৃষ্ট হবে মা তাদের রাহা হবে দুলে যাওয়া হেলে যাওয়া ওটের কুজের মতো জান্নাতা তারা জান্নতে প্রবেশ করবে না রিহাহা আর তারা জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যায় আমি যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার আজকের সমাজের এই অবস্থা যা আমরা বর্তমানে দেখতে আছি আল্লাহ নবী বলে গেছিলেন আজ থেকে আর সেই ভবিষ্যৎ পোশাক পরে ঘুরছে যে পোশাক বা যে সমস্ত জিনিস দেখে আজকে পুরুষেরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে আর তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং অবৈধ মিলন বা অবৈধ ব্যবচারের মতন কাজ আজকে আমাদের সমাজে অধিক হারে চলতে আছে বা চলছে তার কারণে হচ্ছে যে আমরা গ্রহণ আল্লাহ আইনকে আমরা মেনে রবীন্দ্রের আল্লাহ রবীন্দ্রের বিশ্ব নবী মুদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষাকে তাই যদি আপনি আমি চাই আমরা যে আমাদের চোখের হেফাজত করব আমরা চোখ দিয়ে হারাম জিনিস দেখব না তাহলে আমাদেরকে করতে হবে যে আমরা এমন জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো যেখানে গেলে দৃষ্টির পতিত হওয়ার আশঙ্কা আছে যেখানে গেলে হারাম কাজে লিপ্ত হয়ে যাবার আশঙ্কা আছে হারাম জিনিস দেখার আছে হারাম কাজ দেখতে বাধ্য হয়ে যেতে পারি এরকম জায়গা থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ এই দৃষ্টিকে হেফাজত করতে পারবো এবং হারাম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো অনুরূপভাবে যদি আমরা দৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চাই दृष्टिर हिफाज करते चाहिए आल्ला भय्ला के भय करते शिखुन कारण जख मानु आल्ला के भय करते शिखे तक से मानुषर द्वारा अन्या क्या सम्पादित हार समना था जो अफिसार जो बस बसे बस क्या कर मने मन जो भालाह देखें আল্লাহকে যদি সে স্মরণ করে রাখে তাহলে মনে হয় অফিসে বসে বসে সে কোনো কাজের ফাঁকি দেবে না কলম চালাতে চালাতে গিয়ে কোনো ঘুষ সে খাবে না অন্যায় কোনো কাজে সে সহযোগিতা করতে পারবে না আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় আল্লাহ ভতা না থাকার কারণে নানা রকমের অন্যায় নান আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের সমস্ত কর্মকান্ডের হিসাব আমাদেরকে দিতে হবে এই চিন্তাটাও আমরা আমাদের মাথায় রাখি না যার কারণে আজকে অবস্থা হয়ে গেছে যে আমরা নির্দিধায় অনেক অন্যায় কাজ এবং অনেক পাপের কাজ আমরা করে যাচ্ছি তাই যদি কোনো মানুষ চাই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে অন্যায় কাজ থেকে নিজেকে সে হেফাজত করবে চোখ আল্লাহ অন্য সৃষ্টি করা তাকুয়া অবলম্বন করা আর তাকুয়া সম্পর্কে বলা হচ্ছে আর তাকুয়া তাজ আল্লাহ তাকুয়া কাকে বলে তাকুয়া হলো এই যে আপনি আপনার মধ্যে আর আল্লাহর আদাবের মধ্যে একটা আড়াল তৈরি করবেন একটা আর তৈরি করবেন যে আরটা আর জাহান নামে আদাবিল্লাহে আল বিকা আহ তুমি তোমার মাঝে আর আল্লাহর আদাবের মাঝে একটা আড়াল তৈরি করে লাও যে আরাল যে জিনিসটা তোমাকে জাহান্ন আগুন থেকে রক্ষা করবে আর সেই আড়ালটা কি সেই আড়ালটা হচ্ছে দিনের সমস্ত কাজগুলো যে কাজগুলো আল্লাহ তালা আমাকে আর আপনাকে করতে বলেছেন আল্লাহ সেই সমস্ত নির্দেশগুলো যে নির্দেশগুলো আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে পালন করে চলতে বলেছেন আল্লাহ নবীর সেই শিক্ষাগুলো। যে শিক্ষা গুলো বিশ্ব নবী মোহাম্মদ রসো সাল্লাম অবলম্বন করি তাহলে আমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করবে নামাজ পড়ুন আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন রোজা রাখুন আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন হজ করুন আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন জাকাত দেন আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন এইভাবে আপনি যে কাজগুলি আল্লাহ করতে বলেছেন আপনি পালন করুন আপনার থেকে মুক্তি আপনার জন্য সহজ হয়ে যাবে আমরা আজকে যে নানা রকমের অন্যায় ডুবে রয়েছি এবং এই চোখ দিয়ে যে আমরা অনেক অবৈধ জিনিস দেখতে আছি অনেক হারাম জিনিস দেখতে আছি তার একটাই কারণ যে আমাদের মধ্য থেকে এইটা আমরা ভাবি না মরণকে স্মরণ করি মরণকে ভাবি কারণ এটা অস্বীকার করার উপায় কারো নেই মরতে যে একদিন হবে এটা সবাই আমরা ভাবি কিন্তু মরে এই যে মরে যে আবার কেমতে উঠতে হবে রাত হবে আল্লা সামনে দাঁড়াতে হবে হিসাব ও কিতাব হবে আমল নামা বন্টন হবে কেউ ডান হাতে পাবে কেউ বাম হাতে পাবে এই যে ব্যাপারগুলো আছে এগুলা সম্পর্কে কিন্তু আমরা ভাবি না যদি ভাবতাম তাহলে কিন্তু আমরা মরণের পরে কি হবে তার সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতাম নবী আমার বলেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আহ লুহু ও কবর পর্যন্ত যায় আহ লুহু ওয়া মালুহু ওয়া আমাল তার পরিবারের লোকজন কিছু মাল মাল মানে হচ্ছে খাট কোদাল বাল্টি ইত্যাদি যেগুলো মৃত ব্যক্তিকে দাফল করার জন্য দরকার হয় এগুলো মৃত্যু ব্যক্তির সাথে যায়। ও আমালুহু আর তার সাথে যাই তার আমল ফাই আর যাও দুটি জিনিস তার আহাল ও তার পরিবারের লোক আর তার মাল মানে কুদাল বালতি চাদর খাট যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল এগুলো সব ফিরে আসবে আমালুহু ওই মৃত্যু ব্যক্তির সাথে থাকবে শুধু ও তার আমল এছাড়া আর কিছুই থাকবে না এখন যদি এই কথাটা সম্পর্কে ভাবি যে কবরে আমার সাথে হবে আমার আমল শুধু কবরে আমার সাথে কেউ থাকবে না কবরে শুধু থাকবে আমার আমল দেখবেন এই দেখার কারণে একদিন এগুলি আপনার আর আমার গোনার খাতায় জমা হবে আর এগুলিই কালকে কামতের মাঠে বা কালকে কবরে আমাদের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে তাই আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা ভয় করতে শিখি এবং আল্লাহ রবুল আলমিনকে যদি আমরা সবসময় স্মরণে রাখি টাকুয়া যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের জন্য এই হারাম জিনিস থেকে বাঁচার কাজটা বা হারাম জিনিস থেকে নিজের চোখকে হেফাজত করার কাজটা খুবই সহজ হয়ে যাবে এই জিনিসটা না থাকার কারণে নানা রকমের অন্যায় আমরা জর্জরিত হয়ে যাচ্ছি ওই জন্য মহান আল্লাহ রবুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া হাকি তোমরা আল্লাহ রে বিশ্বাস করেছো আল্লাহ যেভাবে আল্লাহন আহ ওয়কুলু কাউলনীদা হে ইমানদার গন যারা আল্লাহকে বিশ্বাস করেছো তোমরা আল্লাহকে ভয় করো কাউলনীদা আর তোমরা সত্য এবং উত্তম কথা বলো তো ভাই নামার কথা হচ্ছে যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ এই চোখকে হিফাজত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ কো তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন তোমার এই চোখকে হারাম জিনিস থেকে সংযত রাখতে পারি ও সাল্লাহ আলহানা মুহাম্মদ ও আল্লাহ আজমাইন।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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं मानवतार समाधान এবং এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডবল জি বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন পাউন্ড অ্যাকাউন্ট